রহমান রহীমিম আলী श समूह जिन एकत्र मालिक जिन एकक सारा विश्वजहान के सृष्टि कर समस्त मखलुकत সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে মুসলিম করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহর দিনের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাত সালাম প্রিয় নাবী প্রিয় রসুল প্রিয় ইমাম প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ আল্লা সুবহান হুয়া যাকে কল্যাণের আধার করে বিশ্বমানবতার জন্য মুক্তির দুধ করে পাঠিয়েছিলেন যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য খরচ করে দিয়েছেন সেই রসুলের প্রতি সালাতু সালাতুসাল আল্লাহ আলাই আল্লাহারিকা আলাই আমাদের গত সপ্তাহের আলোচনা কি ছিল ব্যাখ্যা নাকি লাইলার শবকের ব্যাখ্যা অথবা ইল্লা শবকের ব্যাখ্যা নাকি তাহলে ইসলামের মূল কালিমা ইমানের মূল কালিমা তাও ঈদের মূল কালিমা মানব সৃষ্টি করার মূল কালিমা সারা পৃথিবীকে সৃষ্টি করার মূল কালিমা লাইলা সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা ছিল আমাদের আলোচনা তাই না সংক্ষিপ্ত কোনো সম্পর্ক কোন সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই ওরা এইভাবে যদি লাইলা বলে মাথা ফাটিও ফেলে ওই লাইল্লাহ কানা করি আল্লাহর কাছে আর ওদেরও কোনো কোনো অসুবিধা নেই খালি আমার কাছে এসে শবক করবে আমরা ওই এলাকায় কাজ করি আলহামদুলিল্লাহ ব্যাপক সারা পড়েছে ওই এলাকায় মাত্র আট দশজন ভাই আছে ওদেরকে নিয়ে পুরো মানিকগঞ্জ জেলাতে मौलवी मीटिंग करना डिसी पर्त विचार गे चेयरम विचार गेपी टेसपी प्रशासन सब दिखाई सृष्टि मात्र चार पाँच जन मुस्लिम भाई विपक्षे लाही फलाफलना आलोचन गत सप्ताह गत सप्ताह आगे सप्ताह जिब्राहिम आल्लाम एक जन मानुष সারা পৃথিবীতে কি করলেন আলো সৃষ্টি করে ফেলেছেন ঠিক আপনি মুসলিম হলে আপনার কিছু বলা লাগবে না অটোমেটিকলি আলোন অনুসৃষ্টি হয়ে যাবে অটোমেটিকলি আলো অনুসে অবস্থা লাইল্লাহ এদেরকে কোন ফজিলত দিচ্ছে না এদের কোনো কল্যাণই আসতেছে দিয়ে লাইল্লাহ দিয়ে কেউ করে লাইলা দিয়ে কেউ নির্বাচনে চায় আমরা গত সপ্তাহে আলোচনার মধ্যে কয়েকটি বিষয় নিয়ে এসেছিলাম যে ব্যক্তি লাইলা বলবে সে আল্লাহ এবং বান্ডার মাঝে কোন মিডিয়া নির্ধারণ করতে কোন মিডিয়া চলবে না সোজা নিচে বান্ডার উপরে সোজা মাঝখানে কোনো মিডিয়া নেই না কোনো পিস সাহেব না কোন ব্রাহ্মণ সাহেব চলবে বলবে ওখানে যাবে ওইখান থেকে হুকুম আসবে আর এখানে বসে পালন করবে মাঝখানে কোনো মিডিয়া নেই যদি মিডিয়া খাটায় তাহলে শেষ শেষ ওলা দিয়ে কোনো কার্যক্রমই চলবে না অমৌখিক ভাবে শুধুমাত্র মুসলিম থাকতে পারে ভৌগোলিক মুসলিম থাকতে পারে অত শব্দগত মুসলিম থাকতে পারে আজও আজব কিসিমের মুসলিম হয়ে যেতে পারে পারে যেমন হতে হতে কিন্তু পারবে যদি মিডিয়া নির্ধারণ করে মাঝখানে যাকেই নির্ধারণ করুক সে পিস সাহেব হোক ইমাম সাহেব হোক মুসলিম হোক অমুসলিম হোক দেশি হোক বিদেশি হোক আমেরিকান হোক জার্মানি হোক সৌদি আরবের হোক যেখানকারই হোক না কেন এমন কি নবির রসুলকে পর্যন্ত এমনকি ফেরেস পর্যন্ত যদি মিডিয়া নির্ধারণ করে তাহলে কি করে আমি সন্তুষ্টি পাই তো যে নিজে সন্তুষ্টি পাওয়ার জন্য ঘুরে বেড়ায় তারকে মাধ্যম করে আপনি কি সন্তুষ্টি পাবেন আমরা কি কোনদিন দেখেছি রাস্তায় পাঁচটা ল্যাংলা পাশ কোনায় দাঁড়িয়ে ভিক্ষা করে দেখেছেন না এখানে একটা ওইখানে একটা ফকিরদের সমিতি আছে না মিরপুরে জানেন মিরপুরে ফকির সমিতি আছে বিশাল হ্যাঁ ট্রলিগুলো আছে না প্রতিদিন আপনারা এগুলা জানে কোথেকে এগুলা সব জানি প্রতিদিন পঞ্চাশ টাকা ওইখানে ফকিরদের ভিতরে চাঁদাবাজি হয় ফকিরদের ভিতরে ওইখানে সন্ত্রাসী কর্মকান্ড চলে ফকিরদের ওখানে সিন্ডিকেট আছে বিশাল ব্যাপার সবার ওইখানে देखे गए तुर हाथ नाई तुम्हें देखे एक फ़किर फिर भिक्षा चायना फिर फुकीर, भिक्षा चायना फकर फक चाहे मखलुक मखलुकंद তা আবার কার কাছে যাচ্ছে যাকে ভিক্ষা দেয় তার কাছে না বিশ্বাস করে যে ঘর থেকে ওই যে লাউ আনছে ডিম আনছে মুরগি আনছে ওগুলো দিচ্ছে পীরকে যাকে ভিক্ষা দিচ্ছে ওর কাছে গিয়ে বলছে বাবা দে না বাবা দে না বাবা তোর দরবারে আমি আর ফিরে যাই বাবা তুই देख लाल ला मीडिया पृथ्वी मकलुक मकलुक आर गाउस ओलि ब्राह्मण ठाकुर हैन तैन नदी रसुल जा सब फकिर सब फकिर बस फकर दादाजेंट फिर सब कटा सबा फकर सबा फकर बूस क्षमतार धन्ना देर धन्ना दे नेता नेत्रीतारूले जदिवे जाए शेष अल्लाह तुम्हरा सबा फकम हत दरिद्रल्ला আল্লাহ রাজত্বকে রাজত্ব দিয়ে খসে পড়েছে বাংলার মুসলিমরা আল্লাহর প্রশংসা আদায় না করে পীরের প্রশংসা আদায় করে এই জন্য আকাশ ওই কোন দিয়ে ভেঙে পড়েছে দেখেছেন দেখা গেছে এমন ওদিক দিয়ে ফাটল ধরা দিয়েছে তারকটা খসে ঘষে পড়ে যাচ্ছে এমনটা হচ্ছে না সপ্রশংসিত নিজে নিজেই ধনী সপ্রশংসিত ধনী কারকটা নিয়ে ধনী না সবাইকে দেওয়ার পরেও তিনি যেই ওসিলা নির্ধারণ করবে তার লাই শেষ পার্থক্যটা কি অমুসলিমরাও ধরে মুসলিমরাও ধরে পার্থক্যটা কি ও হাজারবার বললেও रिक्सार इंजिनियर गारिंग शिखते चाहिए ना कि রিক্সার ইঞ্জিনিয়ার বুঝছেন তো মেকার ওর কাছে গিয়ে বলবেনা পারবে না কেন পারবে না পারবে না কেন এটাও তো ইঞ্জিনিয়ার ওইটাও ইঞ্জিনিয়ার এর কার্যকলাপেও চাকা ঘুরে ওরটাতেও চাকা ঘুরে সমস্যা কি এটাই যদি না চলে ওটা চলবে কি করে মাঝখানে কোনো মিডিয়া নির্ধারণ করলে হোসিলা নির্ধারণ করলে সমস্যা দাঁড়াবে তারপরে আমরা দ্বিতীয় আর একটা বিষয় কি বলেছিলাম যে আল্লাহ ছাড়া যত কিছু করা হয় সব কিছুর বিরুদ্ধে কি করতে হবে সাক্ষ্য প্রদান করতে হবে যেগুলোকে সবগুলোকে আমি বর্জন করেছি এক আল্লাহ করেছি প্রত্যাবর্তন করিয়ে দিয়েছি এক আল্লাহর দিকে যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার দিকে অবগত হয়ে যাচ্ছি তোমরা যাদের এবাদত করছো এক আল্লাহকে ছেড়ে দিয়ে অসংখ্যটা এবাদত করছো আমি সবগুলো থেকে নিজেকে আলাদা করে নিচ্ছি আমি এক আল্লাহ দিকে প্রত্যাবর্তন করছি ইসলাম কবুলের সাথে সাথে এই সাক্ষ্য আসতে হবে বুঝতে পেরেছেন ভাইয়া সাক্ষ্য আসতে হবে কালেমা পাঠ মানে মুসলিম নয় আপনি শুধু কালেমা পাঠ করতেছেন অনেক মুসলিম আছে হিন্দু যারা সবাই কালেমা জানে আপনি হয়তো ভালো করেই জানেন আমারও কিছু হিন্দু বন্ধু বান্ধব আছে আমার এলাকায় কিছু ছেলেমুলের আছে ছোটবেলায় একসাথে বড় হয়েছে ওরা রোজার মাস আসলে রোজা রাখে হিন্দু পুরা মাস রোজা রাখবে তারাবি পড়বে আমি তারাবি পড়াতাম এক মসজিদে আমি মসজিদে যাওয়ার আগে গিয়ে দেখতামের কাতারে আছে হিন্দু আমার পিছনে নামাজ পড়বে দোস তোর পিছনে নামাজ পড়তে খুব ভালো লাগে হিন্দু রোজার মাস আসলে মুসলিম মুসলমানরা যেমন রোজার মাসে মুসলিম যায় আমিও রোজার মাসের জন্য মুসলিম রোজার মাসে দেখছেন না মুসলিমদের সংখ্যা বেড়ে যায় না মসজিদে জাগা পাওয়া যায় না যারা পাচক তো নামাজ পড়ে এরা মসজিদে জায়গা পায় না কি মুসল্লির সংখ্যা সারা দেশে ঠান্ডা অবস্থা বিরাজ করছে মুসলিম রাজশাহীদের বাড়ি ওদের বাড়িতে গেছে ওর বাবা রহস্যময় লোক পুরা কোরআনের হাফেজ পুরা কোরআন মুখস্থ ও হিন্দু ধর্ম মানে খ্রিস্টান ধর্ম মানে শিখ ধর্ম মানে ইসলামটাও মানে দিন ঈদ করবে ওদের পূজার দিন পূজা করবে বড়দিনের দিন বড় বড়দিনের সাথে থাকবে জিজ্ঞেস করলে বলে যে বাবা সবগুলো একসাথে করতেছি এরপরে উনি যেটা নাই আল্লাহ বলবে না ঈশ্বর ঈশ্বরও বলবে না আল্লাহ বলে না ঈশ্বরও বলে না কিছু বলে উনি যেটা করবে সেটা করবে ব্যাস রহস্যময় মানুষ হ্যাঁ রহস্যময় মুসলিম গেলে মুসলিমদের কোরআন থেকে প্রয়ো শোনায় তোমাদের কোরআনে এই কথা আছে এই কথা আছে এই কথা আছে হিন্দু গেলে তাদের হিন্দুত্বর কথা শুনে আজব মুসলিম হ্যাঁ সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য সরকার এত মেসেজ পাঠাচ্ছে ভোট দেওয়া উচিত ছিল পুরো বাংলাদেশটাকে যা আজব কিছু দেখতে চান বাংলাদেশ থেকে যদি এর চাইতে পাগল না আদৌ সুমারি করলে আমাদের এই কয়জন হাতে গুনে খুঁজেই পাওয়া যাবে না যে আমরা এই কয়জন মাত্র নব্বই ভাগ মানুষ পাগল এর মধ্যে সবচাইতে বড় পাগল কে বলতে পারেন হ্যাঁ সবচাইতে বেশি পাগল এদের দিয়ে যদি আপনি ওইনার হাসপাতালে পাঠান ওই পাগল গুলো ভালো হয়ে যাবে দেখলে যে কি জিনিস কি জিনিস এরা আল্লাহ কি যে করতেছে এরা কি যে করতেছে এরা তো এই রহস্যময় মানুষ সাক্ষ্য আসতে হবে সাক্ষ্য আসতে হবে যে জীবনটা দেবী সুন্দর হবে এই যে মোবাইলগুলো গুলো তৈরি করেছে যে কোম্পানি গুলো ওই কোম্পানির ক্যাটালগ দিয়ে বা তাদের সিস্টেম দিয়ে মোবাইল চলবে না আমাদেরটা দিয়ে চলবে ও এখানে ওয়ান লিখে দিয়েছে ওয়ান বটন আপনি এটাকে সিক্স মনে করে সারা জীবন টিপলে कारण सृष्टि जो फिर जाए कौन दिखे भिन्न जेखने जाए खाली टीपते ही थकबो और रंग नम्बर आसते ही टीपते ही रंग नम्बर आते सब তাই না বাস্তবায়ন না ছেড়ে দিয়েছি সবগুলোকে এখন থেকে পাঁচ অক্ট পাঁচ বার আল্লাহকে চেষ্টা করতে হবে পাঁচটা টাইমে আল্লাহকে চেষ্টা করতেই হবে রমাদান যখন চলে আসবে সিয়াম পালন করতেই হবে सामर्थ्य हम हज आदायगे मीडिया निर्धारण दातार हिसाब सेल्ला पक्ष का निर्धारण ना तो रुबुबि दाबी रुबुब मान हम सृष्टि करें जिन लालन पालन करें सकल प्रकार प्रयोजन मिटान जिन्हें लालन पालन करें जन्मथ मृत्यु पर्त मृत्यूर पर हिस हिस आरोप सब किस जिन्होंने দান করেন সব কিছু যিনি সিস্টেম সিস্টেমে সবকিছু যিনি হচ্ছেন কে এইখানে যদি অন্য কাউকে স্থান দেওয়া হয় তাহলে তার নষ্ট হয়ে যাবে নষ্ট যাবে মনে করেন ফরজ করার মালিক কে ফর মালিক কে আল্লাহ আল্লাহ আমাদের জন্য পাঁচ অক্ট সালাদরজ করেছেন তাই না এটা কার কাজ আল্লাহ এবং তার রাসুলের আল্লাহ এবং তার রাসুলের মনে রাখতে হবে জেনে রাখো রসুল যা হারাম করেন সেটা হারাম রসুল যা হালাল করেন সেটা হালাল জেনে রাখো তার মানে আল্লাহ হালাল করেন রসুলও হালাল করেন কিন্তু রসুল যেটাকে হালাল করেন বা হারাম করেন সেটা তিনি নিজের মন থেকে করেন না তিনি আদিষ্ট হয়ে তারপরে কিসের দাবি হয়ে যাবে দাবি হয়ে যাবে ফরজ করার মানিক আল্লাহ আল্লাহ পাঁচ অক্ট ফরজ করেছেন কালকে থেকে আমরা বলে দিব যে আপনার এখন থেকে ছয় অক্ত সালাদ ফরজ করবেন এই কাজটা কি আমার আমি যদি এই কাজের দায় দায়িত্ব নিয়ে নেই তাহলে আমি আল্লাহর সেই অবস্থানের দায় দায়িত্ব নিয়ে নিলাম তাই না বিষয়টা এখন না তখন আমি আর মুসলিম না আমরা বলে কালকে থেকে অর্থ পড়বেন দুই অক্ট কাটা কি অবস্থা হবে এই যে কয়েকদিন আগে একুশের চোখে আপনারা দেখলেন না একুশে টিভিতে ইমাম মাহাজ সেনাপতি ও কি করছেন নামাজবাগ রোজা বাদ আর এখন শুধুমাত্র কালেমা বাদ এখন সে বলছে ওকে দিয়ে করিয়েছে এই দায় দায়িত্বটা কার ছিল আল্লাহ ছিল এই স্থানে যদি কাউকে বসানো হয় তাহলে আল্লাহর স্থানে সে বসে বলল। कार्यक्रम आल्ला के फरजा के रु दाबी रही যিনি প্রথম মাঝাবের নামে লিখেছেন যে ফরজ তিনি রুবাতে দাবি করে ফেলেছেন তার নিজের অজান্তে হোক অথবা নিজের জেনে বুঝে হোক জেনে বুঝে হোক আর অজান্তে হোক এই কাজটার জন্য কাউকে বসানো যাবে না যদি কেউ মনে করে যে আমার হুজুরও ফরজ করতে পারেন আমার ইমাম সাহেবও ফরজ করতে পারেন আমার ইমাম সাহেবের আদর্শ মানা ফরজ আমার ইমাম সাহেবের হুকুম মানা ফরজ আমার পির সাহেবের হুকুম আমাকে মানতে হবে ওইটাই আমার সুনাদ তাহলে সে পিসার কে কি মনে করবে রব মনে করে ফেলবে রব মনে করে ফেলবে তখন তার লা লাই যত সুন্দর হোক নামাজ হোক তার লাই তখন শুধু মৌখিক স্বীকৃতি থাকবে আমলের বাস্তবায়নটা নষ্ট হয়ে যাবে তারপরে আমরা বলেছিলাম আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত ঠিক একই রকম ভালোবাসা যদি আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত ঠিক একই রকম ভালোবাসা যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে হয়ে যাবে আল্লাহর ভালোবাসা যেমন আল্লাহর আল্লাহবাসা যেমন যেমন আল্লাহর ভালোবাসার অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর প্রত্যেকটা হুকুমকে আনুগত্যের সাথে মেনে নেওয়া আল্লাহর প্রত্যেকটা হুকুমকে আনুগত্যের সাথে মেনে নিবে এটা হচ্ছে আল্লাহকে ভালোবাসার প্রধান একটা বৈশিষ্ট্য প্রধান একটা দৃশ্যমান বিষয় আল্লাহর প্রত্যেকটা হুকুম কানুগত্যের সাথে মেনে দিবে এখন এই বৈশিষ্ট্য বসিয়ে দিয়েছে পিসকে ইমাম সাহেবদেরকে পীর যা বলে সেখান থেকে আর মাথা নত করা যাচ্ছে না মাথা করতে পারছে না পীরতন্ত্রের নীতিমালা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা একটা বই আছে সুখিবাদের নীতিমালার উপরে আঠারোটা নীতিমালা দিয়েছে ভারতবর্ষে যে সমস্ত পিস আছে হাজি ইমদাদুল্লাহ মাজের মুক্তি रशीद अहमद गंगी तीतिमला पीड़तम नीतिमला छड़ा दीबा जायोजन कारण आल्ला जा चलते पिसाब जाट पीरतंत्र प्रथम नीतिमाल পীর যদি আপনাকে হয় উনি জানেন আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছাতে হবে উনি পৌঁছাবার জন্যই আপনাকে অপরাধ করতে বলবে আর উনি ওইখানে বসে বসে আল্লাহ থেকে ক্ষমা চাইয়ে নি আপনাকে আবার আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে প্রথম নীতিমালা সেখানে তারা দলিল পেশ করেছে কোরআনের একটা আয়াত থেকে সুরাত তারা বলছে যে পীরের কাছে যেমন আল্লাহ করে যেমন এক চুল যাওয়ার ক্ষমতা ফেরেস্তাদের নেই ঠিক মুরিদ হওয়ার পরে মুরিদ হওয়ার পরে পীরের হুকুমের বাইরে এক চুল যাওয়ার মতো ক্ষমতা কারো নেই এক চুল যদি বাইরে যা আর মুসলিম থাকবে না নেই এ হচ্ছে কি আল্লাহ আনুগত্যের ভালোবাসা পীর সাহেবকে দিয়ে দেওয়া পীর দিয়ে দেওয়া আনুগত্যের ক্ষেত্রে বিশাল বয়সের আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা তাদের এই সমস্ত দেব দেবীদের আল্লাহ মতো করে আল্লাহ কে আর ইমানদার যারা তারা সবচাইতে বেশি ভালোবাসে কাকে কিসের মাধ্যমে আনুগত্যের মাধ্যমে কিসের মাধ্যমে যারা এগুলোকে বর্জন করবে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে অনেক দূরে চলে যাবে যদিও তাদের বড় দাড়ি থাকবে পাগড়ি থাকবে হাতে কোরআন থাকবে বিশাল তসবি থাকবে থাকবে হজ থাকবে মসজিদ থাকবে তাদের ইসলাম তাদের কাছে না ইসলাম বের হয়ে চলে যাবে বের হয়ে কোথায় যাবে এই যে আমাদের মতো মানুষের কাছে চলে আসবে আল্লাহ আহমদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ তৌফিক না দিতেন আমরা বের হয়ে আসতে আল্লাহ তৌফিক দিয়েছেন এবং এটা আল্লাহর ভালোবাসার একটা নমুনা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ দিনের দিকে প্রত্যাবর্তন করার তৌফিক দেন দিন মানে হচ্ছে আল্লাহ দেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন কি হয়েছে কি হয়েছে কি কথা হচ্ছে কি হচ্ছে হ্যাঁ কি বলেন আমাকে বলেন আমাকে বলেন বলেন ওরা ইশাড়া করতেছেন ও তো আমার কথা শুনতেছিল আপনি ডিস্টার্ব করে দিলেন এটা হারাম জানেন নিষিদ্ধ এটা কেউ যদি মনোযোগ দিয়ে করান শুননার কথা বলে তাকে সেখান থেকে আনা হারাম একদম নিষিদ্ধ কাজের কারণে সবার মনোযোগ চলে কাজ করা যাবে হারাম আমাদের আজকের আলোচনার বিষয় আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এখন থেকে আমাদের আলোচনা গুলো চলবে এতদিন পর্যন্ত আমাদের আলোচনা ছিল তাও ঈদ কেন্দ্রিক পূর্ণতা পাবে বিষয় এই দুইটা কিভাবে নষ্ট হবে কিভাবে পূর্ণতা পাবে তাও মানতে গিয়ে কি কি সমস্যা আসতে পারে কি কি সমস্যার কারণে আমাদের তাও নষ্ট হয়ে যেতে পারে এই বিষয়গুলোর আলোচনা থাকবে আজকে থেকে আলোচনা শুরু হচ্ছে বসবাস করছি তাই না এখন আমরা যে সমস্যা যে সময়টাতে আছে এটা কি দিন না রাত এই দিনকে জানার কারণে আমরা জানতে পারছি অজ্ঞতাকে জানতে পারলে মানুষ জ্ঞানের মর্যাদা বুঝতে পারে ঠিক এমনি ভাবে সে যখন জাহেলিয়াতখ্যান করবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ তাদেরকে মানুষের মধ্যে আলাদা একটা মর্যাদা দিয়ে দিবেন যে জেনে জাহেলিয়াতখান করবে জি नबिर तरिका नबिर तरिका नबिर तरिका नबीर सुन्नाथ नबी ज पानल्ह के अल्हर पथे डेतन आल्लार दि पद दिए डत आज मानसर दिखाई करते हैं सही हाथी पथ अल्लाह रसुल्ला पथ दिए मानसर दिखा डाकें से पथ टाटा ओहिर पथ ओहिर पथ दिए मानुष के আল্লাহর দিকে ডাকতেন তাই বলছেন হাজি সাবিলি এটা হচ্ছে আমার চলার পথ এই পথ দিয়ে আমি ডাকি মানুষকে আল্লাহ আহ্বান করি আসো আসো আল্লাহ করো আল্লাহ দিকে ডাকার জন্য একটা মাধ্যম আল্লাহর দিকে ডাকার জন্য আমার আমার সাথে কথা হবে আমি বলছি আল্লাহর দিকে ডাকার জন্য একটা মাধ্যমের কিন্তু সালাতের এই সিস্টেমটা কে দেখালেন আমাদেরকে আল্লাহ রসুল্লাহ ইনি যে দেখিয়ে দিচ্ছেন তার ব্যক্তিগত কারণে দেখাচ্ছেন নাল্লার হুকুমে দেখাচ্ছেন একটা পথ যে পথ বেয়ে মানুষ প্রত্যাবর্তন করে আমরা আল্লাহ দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতেন সেটা ছিল ওয়াহি তাকে প্রশ্ন করা হতো যে তুমি কি কি করতেছো বলছে আমি ডাকছি মানুষকে আল্লাহর দিকে কিসের মাধ্যমে ডাকছো ওয়াহির মাধ্যমে ওহাই মাধ্যমে ওহিদিয়ে তিনি মানুষকে ডাকতেন ওহির পথ পুজকার হয়নি ওহির পথে হ্যাঁ জ্ঞানেশ আছে আল্লাহ এবং তার রাসুলের পথকে উভয়টাই আল্লাহ এবং তার পথ আল্লাহ এবং তার তার কে যারা বিচ্ছিন্ন করতে চায় যারা বলে যে আমরা এর অংশকে মানলাম আর এই একটা অংশকে আমরা ছেড়ে দিলাম আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রসুল দুজন আলাদা কিন্তু কোরআনুল কারিম ধারাবাহিক ভাবে আসতেছিল একটার পর একটা একটার পর একটা একটার পর একটা জিব্রাহিম আলী ইসালাম হাজার বারের বেশি এসেছেন এই আসমানি বার্তা নিয়ে এসেছিলেন কার কাছে মোহাম্মদুর রসুইল আমরা ওইগুলো নিয়ে কথাই বলছি না ওগুলো দরকারই নাই আসেন কোরআন মানি গতকালকে অনেক রাত পর্যন্ত আমাদের বৈঠক ছিল সেই বিকালে চারটা দিকে শুরু হয়েছে লম্বা কিছু লাস্টে গিয়ে তারা চলে গেল পালিয়ে চলে গেল উঠে টুটে দিয়ে চলে গেল একজন দেয় ও জবাব যখন দেওয়া শুরু করলো পাঁচ ছয় মিনিটের মাথায় উঠে পালিয়ে চলেই গেল আর বসল না চলে গেল রসুল কিছু না রসুল না রসুল দরকার নাই আগে বোঝেন আল্লাহ কি বলছে হাদিস পরে কখনো ডাকেনি তিনি বলছেন এই পথ বে বেড়ে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আমার চলার পথ হচ্ছে এটা যেমন আমাদেরকে জিজ্ঞেস করলে ভাই আপনার কি নিয়ে চলছেন ভাই কোরআন নিয়ে চলছি চলার পথ যাই बहुत कई आलोचना सकल प्रकार कल्याण अकल्याण मालिक के सुस्थता देवर मालिक के असुस्थ कर मालिक के सतान देवर मालिक के बाल मुसीबत देवर मालिक के एकम्रल्ला चाक्रीक लाइगा दिल कन्द देखी সাথে যদি আমার সময় নাকি আল্লাহ করছে আমি যদি এই পাপটা আমি একটা আমার পা হচ্ছে সেটা তো আল্লাহ এই বিষয়টা কি এই প্রতিদিন এক ঘন্টা পড়তে হবে সবার জন্য এটা ফরজের মতো আমি ফরজ বলবো না কারণ আমি ফরজ দেওয়ার মালিক নই কিন্তু বর্তমান সময় একটা মানুষের বারো ঘণ্টা পড়াছা কোনো উপায় নেই বারো ঘণ্টা কোরআনামিয়ে পড়তে হবে বারো ঘন্টা কমপক্ষে সে জায়গায় আমি এক ঘন্টা বলেছি কারণ হলো সারা পৃথিবী থেকে যেইভাবে মুসলিমদেরকে তাদের ইসলাম ছিনিয়ে নেওয়া হচ্ছে না কাটা হচ্ছে ওই কথা কেউ নাই ওগুলা ফালতু কথা ও যাদেরকে মারতেছে ওগুলা মুসলিম না অন্য কিছুগুলা মারতেছে ফিলিস্তিন ওগুলা মুসলিম মারতেছে না ওগুলো ভূগোলবিদদের দৃষ্টি তো মুসলিম আর নামের দৃষ্টি ভোটার আইডি কার্ডের দৃষ্টিতে মুসলিম অন্য কিছু না গিয়ে দেখেন ওরা কোরআন মানে না কেউ কেউ আছে হাদিস মানে না কেউ রসুলকে মানে না এই গাদ্দাপি কোরআন চেঞ্জ করেছিল এই গাদ্দাপি ওর এলাকায় তিন অক্ত নামাজ করেছিল তিন অক্ত নামাজ চলতো এই গাদ্দাপি একশো আল্লাহর মূর্তি মানিয়ে তাকে দাপন করেছিল এগুলো মুসলিম মনে হয় আপনার এই সাদ্দা মোশনে একই কাজ করেছিল মুসলিম মনে হয় যেগুলো ছিল ইরাকে মুসলিম মনে হয় আল্লাহ বানিয়ে তাকে দাফন করে বলছে যে আল্লাহকে দাফন করে দিলাম যা এখন পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই এখন আমি সব সে আর ওকে মানলো আমেরিকা গিয়ে মানলো আমাদের এখানে লাভ কি লসটা কি হ্যাঁ মানবতা বিরোধী কিছু কাজ করেছে তার প্রতিবাদ আমরা করি যে মানবতাকে নষ্ট করা যাবে না একজন অমুসলিমের মানুষ হিসাবে বেঁচে থাকার দাবি আছে মুসলিমদেরকে নিধন করা হচ্ছে বিষয়টা এরকম নয় কাশ্মীরে মুসলিম নিধন করা হচ্ছে বিষয়টা এরকম নয় আপনি কাশ্মীরে যাননি আপনি ভারতে যাননি আমরা ঘুরে এসেছি ভারত সফর করে এসেছি গিয়ে দেখে এসেছি মুসলিমরা দুর্গা পূজা শুধু ওখানে গিয়ে পূজা করে ওখানে গিয়ে শেষ করে ওই মুসলিম গুলা কাশ্মীরে মারতেছে আপনার এখানে লাভ কি কি ওই কাটাকাটি ফাটাফাটি ওই বলে কোনো লাভ নাই আবেগ দেখিয়ে মুসলিম মুসলিমদের কোনো কিছু চিন্তা করা উচিত নয় ইসলাম আবেগের ধর্ম নয় ইসলাম হচ্ছে বিবেকের ধর্ম বিবেক দিয়ে ইসলামকে বুঝতে হয় আবেগ দিয়ে ইসলাম বুঝেন বিবেক বিবেক এই জন্য পড়তে হবে প্রচুর কি যে ষড়যন্ত্রগুলো চলতেছে বলার অপেক্ষা রাখে না কি যে ষড়যন্ত্রগুলো চলতেছে আপনার যখন दावती रिपोर्ट आशते से, की की से से शे शे शे कुरान से चले कुरान गुन हो रस्ताराजिनल कुरान साथ এই ডুপ্লিকেট কপি গুলো আলাদা আলাদা আমেরিকার কোরআনে পাঁচশত সাইটটার মতো আয়াত তারা কেটে দিয়েছে নেই ইরান থেকে যে কোরআন ছে তার ভিতরে প্রায় দেড় হাজারের মতো আয়াতকে সংযোজন করেছে বানিয়ে দিয়েছে প্রচুর দরকার এই অবস্থায় মুসলিমদেরকে বারো ঘন্টা পড়তে হবে ছয় ঘন্টা কাজ করবে ছয় ঘন্টা নিজের লেখাপড়া ঘুমাবে এই সেই করবে রেস্ট করবে আর বারো ঘন্টা তাকে পড়তে হবে পড়ার কোন বিকল্প নেই আপনি দেখেন না মুসলিমদেরকে এইভাবে ভাবে করে মুসলিমদের সবকিছু শেষ করা হয়েছে তুরস্ক আজান নিষিদ্ধ করা হয়েছে একদিনে কোরআন ছাপা নিষিদ্ধ করা হয়েছিল একদিনে আরবি পড়া নিষিদ্ধ করা হয়েছিল একদিনে রাশিয়া নিষিদ্ধ করা হয়েছিল একদিনে নাকি এইভাবে একটু একটু একটু একটু করতে করতে শেষ পর্যন্ত বলে দেওয়া হচ্ছে যে আরবি ভাষায় কেউ কথা বলতে পারবে না কোরআন কেউ পড়তে পারবে না যত কোরআন ছিল সব আগ নিয়ে চলে গিয়েছে সাগরে ডুবিয়ে দিয়েছে তারপরে নামাজ তাকে চেঞ্জ করে দিয়েছে কেউ আর আরবিতে নামাজ পড়তে হবে না কেউ আরবিতে আজানও দিতে পারবে না কোন বিকল্প নাই প্র আল্লা তারা বিহা। মানুষ যখন কোনো অপকর্ম করে প্রেম পত্রে দিনে লিখে দিয়েছেন তাই তো আমি প্রেমপত্র পাঠিয়েছি এখন যদি মিলিয়ে যায় তাই বলবো যে আল্লাহ মিলিয়ে দিয়েছেন আমার কাছ আল্লাহ বলছেন নবী তুমি বলে দাওান আল্লাহ তখন अशालीन क्या कर मालिक हमला पेट्रोल ध्वस जाली पुड़िए छोड़ दी आर ए दिए मानवतार कल्याण क्या करते ही जाए पेट्रोल दिए उभय এই পুরো এলাকাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া যাবে আবার এই পুরো এলাকার মানুষের মাঝে পেট্রোল বিলিয়ে সেটা দিয়ে গাড়ি চালিয়ে এটা করে সেটা করে বিক্রি করে এখান থেকে সম্পদ আহরণ করে এলাকার মানুষগুলোকে আবার দরিদ্র মুক্ত করা যেতে পারে ওই কাজেই লাগবে আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছেন ভালো মন্দ দিকে দিয়েছেন যাও ভালোটা করো ভালোটা করো আর শয়তন বলতেছে না খারাপটা করো খারাপটা করো আপনি যেটা ইচ্ছা সেটা হাতে করে নিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা আপনি যেটাই জানেন ভালোটা করলে ফলাফল পাবেন খারাপ করলে ফলাফল আর একটা ছেলে পুরোপুরি খুব ভালোভাবে লিখেছে ওকে স্যার জিরো দিবে তাই না যা করবেন তার ফলাফল পেতে হবে যেটা করবেন তার ফলাফল ভালো উভয় জ্ঞান দিয়ে দিয়েছেন বিবেক দিয়ে দিয়েছেন ব্যাস ফলাফল নিতে থাকেন কি নেবেন এটা বুঝেন কি নেবেন এটা বুঝেন এক্সিডেন্ট হ্যাঁ আপনার তাক দিয়ে ছিল আপনি মৃত্যুবরণ করবেন ছিল করবেন আপনাকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আপনি অসাবধানতার কারণে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন মৃত্যুটা ছিল আপনার জন্য নিশ্চিত অসাবধানতা হচ্ছে আপনার কাজ মৃত্যু নিশ্চিত ছিল আপনি যেখানেই থাকতেন এই সময় মাটির নিচে ট্যাঙ্কির ভিতরে থাকতেন যাই হোক তা আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সকল প্রকার কল্যাণের মালিককে আল্লাহ আবার অকল্যাণের মালিক ওকে सबकिान कर एक सब रुभुबि सामिल इब्राहिम आल्लाम के जिज्ञेस आई तुम्हार रब आधार तुम्हार रब আবার কে তখন তিনি বলছেন তার সভা এলাকার লোকজন যে আমার তিনি তিনি যিনি আমাকে আমাকে আমি যখন থাকি খাদ্য দান করেন আমি যখন তৃষ্টাত্ম থাকি তিনি আমাকে পানি পান করান আমি যখন অসুস্থ হয়ে পড়ি তিনি আমাকে তখন সুস্থতা দান করেন আমার যখন কোনো প্রয়োজন থাকে আমি সোজা তার কাছে চাই তিনি আমার প্রয়োজনগুলোকে গুলোকে মিটান এগুলো কে করেন ঠিক তেমনি একটা বিষয়বস্তু হচ্ছে তাবিজ বালা সুতা তাগা তারপরে এই লাল সুতা কালো সুতা তারপরে আমাদের এলাকার সুতা ঢাকার সুতা সুতা আরেকটু বেশি পয়সা হলে পরে ইন্ডিয়ার সুতা তারপরে বাগদাদের সুতা যা আছে কেন এইগুলোকে ব্যবহার করছে বালা মুসিবতকে প্রতিহত করার জন্য বালা মুসিবতকে প্রতিহত করার জন্য অথবা বালা মুসিবত থেকে রেহাই পাওয়ার জন্য প্রতিহত করার জন্য অথবা রেহাই পাওয়ার জন্য কোরআন লেখা দিছে কোরআন রেখা দিছে তাবিজ খুলে দেখা গেল সুরা এলাকা আছে আর এই তাবিজের মধ্যে বাচ্চাটা রাতের বেলা সরাসরি কোরআনের মধ্যে পেশাব কে করালো করেন আর খাওয়ার পরে আধা ঘন্টা পরে ওরা পেশাব করায় তারপরে শোয়াবেন আর এই তাবিজটা কোমরে লাগা দিবেন রাত্রে পানি কম খাওয়ালো বিছনা পেশাব করবে তাই না আর যুবক ভাইদের তো বলার অপেক্ষায় রাখেনা স্বপ্ন দোষের তাবিজ হ্যাঁ জানুন না এটা আরে বাবা এটা হয় হচ্ছে যার প্রেসার লো থাকে ওর নিয়মিত স্বপ্ন দোষ হবে গ্যাস জাতীয় খাবার দাবার খাওয়া বন্ধ করে দিক হাবিজাবি টেনশন করা বন্ধ করে দিক একটু তিতা বেশি খাক আর প্রেশারটাকে একটু বাড়াক ওর স্বপ্ন খুব কমে যাবে মাসে একবার দুইবার হবে এটা শারীরিক অসুস্থতা এইটার জন্য গিয়ে হুজুরের থেকে তাবিজ নিয়ে আসে হুজুর কোরআন অবমাননা করছে কোরআন কে এই মুসলিম গুলো কোরআনকে অবমাননা করছে মসজিদ ইমাম সাহেব আর মুহাদ্দরা কোরআনকে অবমাননা করছে নামাজ পড়া যাবে না আমরা জানলাম থেকে। তাদের হতো এটা রাসুল এই চিকিৎসা দিলেন নাকি দিবে যে কোমরে বাঁধবে ঢিলা করে বাঁধবে এই যে এক নম্বরে মুক্তিযোদ্ধা মার্কেটের যে মসজিদ আছে ইসরায়েলিরা কোরআনটাকে নিয়ে আগুনে পুড়িয়েছে তাই মুসলিমদের রক্ত টক বক করে উঠে আর প্রত্যেকটা এলাকায় মসজিদে মসজিদ আল্লাহ কোরআন কিভাবে অমনা করছে মুসলিমরা সেখানে আরো সাহায্য নেই ও তো অন্য মানুষ করেছে অন্য মানুষ করেছে আর আমরা যদি বলতে যাই তাহলে আমরা জঙ্গি হচ্ছে অপরাধ আমাদের যে আল্লাহ কালামকে কেন অবমাননা করো আল্লাহ কালামকে সম্মান করতে হবে এই বলাটা হচ্ছে আমাদের অপবাদ অপরাধ আমাদের তাবিজ কবচ ব্যবহার করছে আরো কিসের ভালোবাসার তাবিজ প্রেমের তাবিজ মন ফিরাবার তাবিজুর মন নরম করার তাবিজ মন নার তাবিজ আশরাফ আলী থানিম্মদ তিনি ম্যাজিস্ট্রেটের মন নরম করার তাবিজ দিতেন অপরাধ করতো দুর্নীতি করতে তার মুরিদরা আর ওই তাবিজ দিত যে শব্দটা হচ্ছে আরবি শব্দ মানে হচ্ছে মহিলা আর লজ্জাতুন এটা দুইটা অর্থ একটা এই দুইটা শব্দ এটা যদি লজ্জা তাহলে বাংলা লজ্জা তো লজ্জা আর যদি এটাকে আরবিতে লেখেন তাহলে লজ্জা হবে লজ্জা মানে হচ্ছে সাদ মহিলাদের স্বাদের তাবিজ কিতাব আর যদি লজ্জা বলেন তাহলে মহিলাদের লজ্জা ভিতরে যত নেষ্টা কথাবার্তা আছে কথাবার্তা লিখেছে এত মোটা কিতাব বাংলা বাজারে যান বাইতুল মোকারমে যান মসজিদের নিচে বসে বসে বিক্রি করছে লজ্জাত ঈশ সাহেবদের হাতের লেখা তাবিজ তাবিজের কিতাব কেন করতেছে এইগুলা লিদাফিল বালা লিদা বালা পালা মুসিবতকে আগে থেকে প্রতিব প্রতিহত করে দাও আগে থেকে এটাকে রোখা দাও অথবা যখন চলে এসেছে তখন এখান থেকে প্রতিকার নাও প্রতিকার করার জন্য অসুস্থ হয়ে পড়েছে এখান থেকে মুক্তি চায় ব্যস্ত অথবা আগে থেকে না মা গর্বারণ করেছে বাচ্চা হবে আগে বাচ্চা হওয়ার আগেই দাদি নামীরা এক গাটটি এনে জমা করে রেখে দেয় শোন তোর বিয়ে কিন্তু তাবিজের মধ্যেই হয়েছিল তোর বিয়ে বন্ধ করে দিয়েছিল আমি অমুক হুজুর থেকে তাবিজ তাবিজ আনার পর তোর বিছে কিন্তু লেগেছে তোর বাচ্চাটার উপরে কিন্তু আগে থেকে দুনিয়াতে আসতে ধরি ওয়াও করেনি ওর গলায় আধা কেজি বাক্স মাসুম বাচ্চা ও তাহলে এইদের উপরে জন্মগ্রহণ করলো এখন ওকে এখন যে বাচ্চা কারো কোনো ক্ষতি করতে পারেনি ওকে কে ক্ষতি করবে বাচ্চার সাথে কার সাথে গিয়ে তার ইজ্জত নষ্ট করেছে যে বাচ্চাটাকে এখনই ক্ষতি করতে হবে দুনিয়াতে আসার সাথে সাথে এত বড় একটা চুরি গিয়েছে সব সিরিপ এগুলো সব সিরিপ अविवाहित सब कराम कुरान दिए सरिक हो सक কিতাব কোরআনটা হচ্ছে তাবিজের কিতাব শুরুতেও তাবিজ শেষেও তাবিজ মাকড় জালের মতো করে লিখে রেখেছে কতগুলো ছয় নয় সাত আট এই সেই দিয়ে রেখেছে এই সংখ্যা জানেন এই যে আরবিতে যে সংখ্যা গুলো দেখতে বলেছিলাম আপনাদেরকে এই যে আল্লাহ একবার সাতশো ছিয়াশি আলহামদুলিল্লাহ আলমিন নামাজ হবে না হবে না ওটা যদি বিসমুল্লাহ নামাজ হওয়ার কথা ভাত কা সময় বলে বলবেন সাতশো चलिस आल्ला कलम संख्यार मध्य क्या निर्धारण करल मान मिसर बिल अक्षर दिए मान एक दिए आलिफ दिए एक बुझाएं जीम दिए चार बुझा हाँ तरह सर दिए दस बुझाएंगे मान निर्धारण करीस्टेम न पृथ्वी ते এই সিস্টেম দিয়ে কেউ চলে না যেমন আমরা বাংলা ভাষার আগে একটা সংস্কৃত শব্দ আগে পেতাম সংখ্যা দিয়ে বাংলা ভাষা বোঝানো হতো ঠিক অনেক আগের প্রাচীন একটা ইয়ে যে সময় তাদের ছিল না সংখ্যা কেন্দ্র করে কাছে মানে বিসমুল্লাহ রহমান রহিম আপনারা আপনাদেরকে আমি সংখ্যাগুলো দেখাবো না এক সময় যে ওই সংখ্যা দিয়ে যদি বিসমুল্লাহ রহমান রহম নির্ধারিত করতে চান তাহলে সাতশো ছিয়াশি নয় हरे कृष्ण हरे, हरे, हरे राम ये बोलें हा हरे कृष्णा कृष्णा हरे राम लेखा जाए हरे कृष्ण हरे राम সংখ্যাগত অর্থ হচ্ছে সাতশো ছিয়াশি এইটা দিয়ে মুসলিমরা এখন বিয়েশাদি করে এইটা দিয়ে ঘরের উপরে লাগায় এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে এইটা মোটরসাইকেলের সামনে লাগায় এইটা দিয়ে চিঠি লেখা শুরু করে হরে কৃষ্ণ হরে রাম দিয়ে মুসলিমরা শুরু করতেছে জানেও না কত বেশি পড়াশোনা করা দরকার হরে কৃষ্ণ হরে রাম দিয়ে শুরু হচ্ছে ওই সংখ্যাগুলো এখানে লিখে দিচ্ছে আর ওইখানেই লেখা আছে যে কার বউকে ভাগিয়ে আনতে চান কার সাথে কি করতে চান তো কেন এগুলো করতেছে এগুলো করার পিছনে একমাত্র কারণ হচ্ছে যে দুঃখ মুসিবত বিপদে পড়ে গিয়েছে মেটার বয়স হয়ে গেছে তিরিশ বছর বিয়ে শী হচ্ছে না মায়ের মনে কষ্ট লাগতেছে যে যুবতী মেয়েটা ঘরে আছে আপা আপনার মেয়েটাকে মনে বান মারছে বা বিয়েটা আটকায় রাখছে জান না ওই হুজুরের কাছে হুজুরের কাছে গেছে হুজুর বলছে এখন কিছু হবে না ওইখানে ফিস দিয়ে যাও রাতের বেলা আমি ভারে বসবো পরশু আসবা ভুয়ামি হুজু এর কাছে গেছে ফিস টিস দিয়ে এসছে তিন দিন পরে গেছে বলছে তোমার মেয়েকে চারটা মেরে রাখছে চারটা চারটা কি করেছে একটা হচ্ছে তালার মধ্যে তাবিজ সেই তালাটা ফেলে আনা সম্ভব না হচ্ছে গজাল মাছের গলার মধ্যে তাবিজ বেঁধে সেই তাবিজটা ছেড়ে দিয়েছে নদীতে গজাল মাছটাকে এমন এই গজাল মাছ সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে ওকে ধরা সম্ভব আর একটা তাবিজ হচ্ছে কবর স্থানে পুঁতে রেখে দিয়েছে আর আর মনের মধ্যে অবস্থা খারাপ বিয়ে হবে না যা বলছে তাই বিশ্বাস করছে তো কি করা যায় বলছে এটা অনেক কঠিন কাজ বিশাল পাওয়ার এইটা থেকে বাঁচতে হলে তোমাকে কয়েকটা কাজ করতে হবে একটা হচ্ছে এটিম একটা ইলুর আনতে হবে এখন কে খুঁজেন এম কই মহিলা বলছে যে বাবা আমি এটা কই পাবো এতিমিদুর পাওয়া কি সম্ভব এটা তো সম্ভবই না এটা কোন সম্ভব না নিয়ে আসেন আর এই ধরনের আরো কিছু না ওই গজাল মাছটাকে গজাল মাছ তো সারা দেশে ঘুরে বেড়াচ্ছে এখন যেন তেন দিয়ে হবে না এমন ইয়েকে সিন্নি দিতে হবে একটা ছাগল দিতে হবে এই হবে সে হবে টাকা বাজেট পনেরো টাকা বাজেট ব্যাস দিয়ে তাবিজ নিয়ে আসলো আল্লাহ আর কি করু যে আল্লাহ ও তাক লিখে রেখেছিলেন যে ওই দিন হবে সব শেষ হয়ে যাবে সব শেষ আল্লাহ নির্ধারিত তাকবিরে লিখে রেখেছিলেন কিন্তু এই গোমরা হয়ে যাচ্ছে কেন এই অসুস্থ অবস্থায় অসুস্থ আমার আব্বা স্ট্রক করলেন আমি তো সৌদি আরবে এখন চলে আসলো যে একে জিন দিয়ে তাবিজ করেছে এই করেছে সেই করেছে হ্যাঁ এখন মা কাঁদে ভাই বোনা সবাই কাঁদে এই কাঁদতে কাঁদতে রাত্রেবেলায় ঘুমায় রাত্রেবেলায় ওরা আওয়াজ পায় বাইরে যেন কে কাঁদতেছে ওরা যে কাঁদছে এই কবিরাজ আনা শুরু হয়ে গেল আমার পকেট থেকে দেড় লক্ষ টাকা গেছে শুধুমাত্র কবিরাজের মিল আল্লাহ তখন হেদায়ত দেয়নি সেই সময়ের অবস্থা শুধু কবিরাজের মিল গেছে দেড় লক্ষ টাকা কবিরাজ দামি দামি কবিরাজ আসে এই করে সেই করে কি অবস্থা কবিরাজ এসে কি মন্ত্র ট্রে বেশ আব্বা ঠান্ডা হয়ে থাকে কবিরাজ বেশ দুই দিন তিন দিন কবিরাজ যতক্ষণ আছে ততক্ষণ বলে তার বেশ চলে গেলো এই তাবিজটা খারাপ ওই তাবিজ ওই খারাপ ওই তাবিজ কবিরাজের গাঠটি লেগে বসলো এমন ল্যাংটা কবিরাজ উলঙ্গ অবস্থা একদম উলঙ্গ ওই এসে তাবিজ কবচ করেছে বিষয়টা কি সব রিপোর্ট মিলে দেখল স্টক করেছে স্ট্রোক করার পরে মানুষের এক রকম সিমটম আসে হয় হয় চিকিৎসা করানো আস্তে আস্তে ভালো হয়ে গেল ভালো হয়ে গেল চিকিৎসা করানো হলো আল্লাহ তালা ভালো করলেন কিন্তু নাম হয়ে গেলো ওই তাবিজগুলো এতগুলা তাবিজ আমি ওই তাবিজগুলোকে ওজন করেছিলাম কেজি ওপুরো নিজে লড়তে পারে না চটতে পারে না আর বাকা হয়ে গেছে বিয়ে শির কথা বললাম এরকম আগে থেকে ঘর বন্ধ করা শুনেছেন না ঘর বন্ধ করে রাখে বাড়ি বন্ধ করে রাখে আগে থেকে এটা করে ওইটা করে সেটা করে চাকরি বাকরি তারপরে অফিস আদালত করতেছে ব্যবসা করতেছে আগে থেকেই যাতে করে কোন ধরনের কোনো কিছু না আসে আগে থেকে করতেছে অথবা বিপদ আপদ চলে এসেছে তখন গিয়েছে তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে যাদেরকে ডাকছো আল্লাহকে ছেড়ে দিয়ে যাদেরকে ডাকছো এই কবিরাজকে ডাকছো এই তাবিজকে ডাকছো যা তাবিজ ব্যবহার করে তাদের গলা থেকে তো তাবিজটা খুলে দেখেন কাঁপতে কাঁপতে পড়ে যাবে অজ্ঞান হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে তিনি করবেন তাবিজের উপরে পুরাপুরি ভরসা আল্লাহ বলছেন তুমি তাদেরকে বলো নবী যারা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যদেরকে ডাকছে তারা কি কোন ধরনের কোনো অকল্যাণ এনে দিতে পারে আল্লাহ যদি কারো কল্যাণ চান আল্লাহ যদি কারো কল্যাণ চান কোন কবিরাজ পারে সেই অকল্যাণ আনতে আল্লাহ কোনটা কি কোন সম্ভব আর আল্লাহ যদি কারো অকল্যাণ চান কোন কবিরাজ সারা পৃথিবী সব কবিরাজকে যদি একসাথে বেঁধে কতটেল করে এক গ্লাস জুস খাইয়ে দেয় রুর্গিকে তাহলে ভালো হয়ে যাবে লোকটা আল্লাহ বলছেন নবী তুমি তাদেরকে বলো তুমি বলে দাম আল্লাহ হচ্ছে আমাদের জন্য যথেষ্ট আল্লাহ হচ্ছে আমাদের জন্য যথেষ্ট অকল্যাণে বিপদে আপদে পড়ে গিয়েছে এখান থেকে মুক্তি দিবেন কে আল্লাহ আল্লাহ মুক্তি দিবেন আল্লাহ একমাত্র মুক্তি দেওয়ার মালিক বলে দাও আল্লাহ হচ্ছে আমাদের জন্য যথেষ্ট সকল প্রকার কল্যাণের জন্য একমাত্র হয়েছেন ব্যাস যথেষ্ট খালি আল্লাহর উপরে ভরসা করে দেখেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি কিছুই নাকি ও কি ও কি ও কিছুই না আজকে এখান থেকে যদি চেয়ার থেকে সরিয়ে দেয় কালকে ও কোথায় যাবে পরশু আবার আসবে দে বাবা একটা দে বাবা একটা একটা একটা দে বাবা তাই চাইবে না আজকে থেকে নেমে পথের ভিকারি ওকে আবার পরবাহা করার সময় আছে নাকি কাকে পরছে আল্লাই হিয়া তাকে নমি তুমি বলে দাও যে আল্লাহ যথেষ্ট আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য পরিপূর্ণ হয়ে যান তার জীবনের সকল দিকে আলা তাকে হেফাজত করেন শুধু ভরসা করেই দেখেন না আল্লাহ তিনি দেখলেন একদিন তিনি এসেছেন হাতের মধ্যে একটা বালা পরে আজকে ক্ষতি সাহেব যে আদেশটা বলেছিল বলতে পারেনি একটা বালা পরে এসেছে তামার একটা বালা পরে আল্লাহ রসুলের কাছে এসেছে তাই না একজন সাহাবি এই তামার বালাগুলো কেমন বলেন তো ওই যে রাস্তায় বিক্রি হচ্ছে দেখেন না যুবকরা পড়তেছে চুরির মতো কেউ কেউ মহিলা হওয়ার সাধন পরে আর কেউ কেউ অষ্টদাতু হিসাবে পড়ে ওই বালা পড়লেও কিন্তু যা যা হয় রাতে তা বন্ধ হয়ে যাবে ওটা পড়লে কিন্তু বন্ধ হয়ে যাবে ওই বালা পড়লে তারপরে ওই ধরনের বালা পড়লে শরীরে ব্যথা বেদনা সবকিছু ভালো হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লিসাল্লামের কাছে একজন লোক আসলো হাতের মধ্যে একটা বালা পরিহিত অবস্থা পিতলের বালা তামার একটা বালা রসদ আসলাম জিজ্ঞেস করলে যে তুমি এটা কেন পরেছ কি কারণে পরে এসেছো সে বলছে আমি অসুস্থ মানুষ আমার শরীর দুর্বল হয়ে আছে ব্যাথা বেদনা চলতেছে শরীরে যে তুমি ওটা খুলে ফেলো খুলে ফেলো এটাকে সাবি ওটাকে খুলে ফেলে দিলেন তারপর তিনি বলছেন দেখো তুমি যেটা পরে আছো এইটা তোমার ব্যাধিকে আরো বাড়াতেই থাকবে কমবেই না দেখেছেন না বুড়ো মানুষদেরকে বাতের চেন পরা শুরু করেছে কিন্তু সৌদি আরবের কিছু না ওটা চায়না থেকে নিয়ে যায় সৌদি আরবে ওরা ইম্পোর্ট করে ইম্পোর্ট করে এই নামে আমরা সে কাগজগুলো দেখেছি যে মহিলাদের চুরি এটাকে ওই ইয়ে আইটেম হিসেবে কি বলে কসমেটিক্স আইটেম হিসাবে সৌদি আরবে করতেছে কিছু অসাধু ব্যবসায়ী বাঙালিরা ইম্পোর্ট করতেছে এটা মহিলাদের জন্য আমার নামি তাকে আমি ছোট্টবেলায় দেখেছি একটা পড়তো আর যখন মারা যায় তখন তার এই হাতে একটা এখানে একটা এখানে একটা লাইন ধরে বাতের যদি এটা ভালোই লাগবে একটা দিয়ে তো যথেষ্ট একটাই তো যথেষ্ট ইনফ্লাম যে বাতের ট্যাবলেট একসাথে আল্লাহ রসুলাম বলছেন যে এই বাবাটাকে তুমি খুলে ফেলো কেন যদি এটাকে না খুলো তোমার এই অসুস্থটা বাড়তেই থাকবে এই জন্য দেখেন এই যেইগুলো পড়তেছে হাতের মধ্যে এলাকার ছেলেপেলে প্রথমে একটা লাগা তারপর লাগা এই পর্যন্ত তাই না মতো কত সুন্দর লাগে না ওদেরকে খুব সুন্দর দেখা যায় না দ্বিতীয় আর একটা ভয়াবহতা এটা তো হলো দুনিয়ার ভয়াবহতা যে অসুস্থতা বাড়বে দ্বিতীয় ভয়াবহতা হচ্ছে কেউ যদি এটা পরে মারা যায় ফালা ফলা বাদা সে জান্নাতে প্রবেশ করতে হবে না অপরাধ কয়টা একটা বালা পড়া যদি ফ্যাশন নিয়ে পড়ে থাকে তারপরে সমস্যা অসুস্থতার জন্য যদি পড়ে থাকে তাও সমস্যা অসুস্থতা বাড়বে এবং ও নাজাহ পাবে না জাহান নামে চলে যাবে আল্লাহ রসুল্লাহ তিনি আর বলছেন दुनिया देखें देखें। की जाना महिला स्वर्ण दूर आरोप যে কানে ঝুলার গাড়িতে তাবিজ ঝুলাতে দেখেছেন গাড়ি চাকার নিচে ঝুলাতে দেখেছেন সামনে বাম্পারের নিচে তাও দেখেননি কি দেখেন আপনারা তারপরে গাছে দেখেছেন অনেক কিছু সব খারাপ হয়ে গেছে আর একটা দিচ্ছি ওই কদিন পরে আবার ও শুধু বলছে এই তাবিজের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে জিন এসে কেটে ফেলেছে আবার ও কোনদিন স্বস্তিতে থাকতে পারবে না ফালাত এই যেখানে ওই যে রাস্তায় করি বেছে না এই করিটা কিছু বলেন তো এই জায়গাটায় ব্যথা হয় হিন্দু সম্প্রদায়ের লোকজনদের বেশি আছে এটা ওদের থেকে এখন মুসলিমদের কাছে চলে এসেছে এইখানটায় ব্যথা হয় ওই একটা কোড়ি যে ব্যবহার করবে তার এই জায়গাটা না থাকবে ব্যবহার কাজ হচ্ছে এর দ্বিতীয় আর একটা নমুনা হচ্ছে পীর সাহেবদের মতো আল্লাহ ভালো জানে মোবাইল কোম্পানিগুলো পীর সাহেবদের থেকে নিয়েছে না পীর সাহেবরা মোবাইল থেকে নিয়েছে আল্লাহ ভালো জানে আগে তো মোবাইল ছিল না পীররা যেমন কলবে কলবে সব ট্রান্সফার করে না এটা তো বৈজ্ঞানিক পদ্ধতি এখন এই যে মোবাইল আমাদেরকে দিল পীর বাড়িতে শুয়ে শুয়ে মাইছি মাইচি মারছি বলছিলাম না এখন তো বিজ্ঞান তাদেরকে সাপোর্ট দিচ্ছে তাই না যেহেতু এটার মধ্যে ট্রান্সফার চলে চলতে পারে এটাও একটা ইঞ্জিন আছে ভিতরে झुलबे से आल्ला ও কালেমা যতই পড়ে যতই পড়ে পীরদের কালেমার জিকির আছে আর প্রত্যেকটা পীরের তাবিজের কিতাব আছে তাবিজের ব্যবসা করে। করে নিজেই যে তা না পীর সাহেবের বৌরাও তাবিজের ব্যবসা করে বাংলাদেশে চরমনায় পীর সাহেব এই যে বর্তমান পীর এই পীরের দাদি মানে ইসাক সাহেবের ওয়াইফ তিনি তাবিজের ব্যবসা করে বিশাল সম্পদ করেছিলেন চন্ময় পিস তাবিজের কিতাব লিখেছে কিন্তু তাবিজ লেখার সময় তিনি পেতেন না কারণ পীর মহিদিন ব্যস্ত থাকতেন ওনার বউ বসে বসে তাবিজ দিত করে প্রতি তাবিজের মূল্য সেই পাকিস্তান পিরিয়ডে চারশো তিনশো আড়াইশো দুইশো টাকা সেই পাকিস্তান পিরিয়ডে যে সময় একশো টাকা দিয়ে একটা বিশাল বিয়াশির আয়োজন করা যেত সেই সময় একটা তাবিজের মূল্য নিত পিস সাহেবের ওনার বউ তাবিজের ব্যবসা করতো চন্ময়াবি সাহেবের বউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজlogbackে সে শিরিক করবে তাহলে যে তাবিজ দিবে সে কি করবে সে তাওহীদ বানাবে না যে তাবিজ ঝুলায় সে যদি শিরিক করে আর যে তাবিজ দেখে তার অবস্থা কি শিরকের আবাদ করছে শিরকের আবাদ করছে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইনি দেখলেন যে একজন লোক আসলো হাতে একটা সুতা পরা রাজা বাবার সুতা আছে না আপনি বলবেন এটা তো একটা সুতা খাজা বাবার সুতা আগে আজমির থেকে আসতো এখন আর আজমিরে যাওয়া লাগে না কারণ বাংলাদেশ উন্নয়নশীল দেশের মধ্যে হতো একটা যে কোনো জিনিস দেখলে বাংলাদেশ পরবর্তীতে বানিয়ে ফেলতে পারে জিনজিরা তো আমাদের আছেই এখন প্রত্যেক এলাকা এলাকা আজমির থেকে আনার কি দরকার বাংলাদেশে এখন আজমির হয়ে গেছে বাংলায় আজমির আছে তা জানেন বাংলার আজমির পোস্টার দেখেন না মিরপুরে বাংলা আজমি ঢাকা শহরে দেখবেন বাংলা আজমির বৈশালের ভরগুণায় আমাদের নাসির ভাইয়ের মেজ ভাইয়ের পিসায় ও সারা জীবন ল্যাংটা হয়ে পেশাব করত পায়খানা করত ওর কাছে বড় বড় মন্ত্রী মিনিস্টাররা রাগিয়া মুড়ি রয়েছে নাসির ভাইয়ের মেজ ভাই সে ঢাকার জেলার জজ ছিল ঢাকা কোর্টের জ্ব ছিল সে পর্যন্ত ওই ল্যাংটার কাছে মুড়িদি সেই বাড়ির নিচেই থাকে বাংলা রাজবীর এখন আর রাজবীর ওই দেশে যাওয়া লাগবে না আপনাদের জন্য অনেক উপকার করেছে তারা ওইখান থেকে আমদানি করে দেশেও নিয়ে চলে এসেছে এইখানে এখন ল্যাংটা মেংটা সব আপনারা পাবেন কোন সমস্যা নেই তো দেখলেন দেখেন না অনেকের হাতে দেখবেন সুতা জিজ্ঞেস করবেন কিসের সুতা জ্বরের কিসের সুতা জন্ডিসের সুতা হাতে সুতা বান্ধা রাখলে জন্ডিস ভালো হয়ে যায় হাতে সুতা বান্ধা রাখলে জন্ডিস ভালো হয়ে যায় পেটে পাখর হয়েছে পাখরের সুতা আমি এক আমার যখন ফার্মেসি ছিল এক রুগী আসছে ওষুধ নিতে ওর হাতে তাবিজ কিসের তাবিজ ভাই বলছে এটা ক্যান্সারের তাবিজ ক্যান্সারের তাবিজ তো এটা কোথেকে আনলেন এক হুজুরের থেকে এনেছে বরিশালের এক হুজুর থেকে দাম কত উনিশ টাকা উনিশ হাজার নয়শো টাকা এটার দাম তো এইটা কি বিষয়টা কি বলছে এটা করলে আর ক্যান্সার হবে না কখনো যেটা আপনি করতে এটা আমার মা এনেছিল ওই এলাকা থেকে বরিশাল থেকে আমার মা এনেছিল তা আপনার মা বলছে মা মারা গেছে মা কি হয়েছে মা ক্যান্সার হয়েছে আর সেইটা মরার আগে ছেলেকে দিয়েছে বাবা তুইটা পড়িস তাহলে তোর কোন বিশ্বাসটা কি ও বেটি মরছে ক্যান্সার হয়ে ছেলেকেও দিচ্ছে আমি বললাম যে আপনার মা এই তাবিজ লাগানোর পরেও ক্যান্সার হয়ে মরল এটা আপনার একটা নমুনা দেখা যাচ্ছে যে ক্যান্সার আপনার কাছেও চলে এসেছে ক্যান্সার আছে তাড়াতাড়ি করে খুলেন ভয় যখন লাগে তাড়াতাড়ি ঝুলিয়ে ঝুলিয়ে বলবেন হ্যাঁ প্যারাসিটামল আমার জ্বর তুই ভালো করে দে ভালো হয়ে যাবে টাইফয়েড যখন হবে ডেঙ্গু যখন হবে ওষুধ না খেয়ে স্যালাইনের বোতলটাকে খালি ঝুলিয়ে ঝুলিয়ে গলার মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে ঘুরবেন আরো আজব কারবার হচ্ছে যারা তাবিজ দেয় ওদের গলায় দেখেন তাবিজ নেই ও বোঝে যে এটা যে তাবিজ দেয় যে হুজুর দেয় হুজুর দেখেন ওর গলায় তাবিজ নেই ওর তাবিজ নেই ও তাবিজটা ব্যবহার করে না চর্মহাইপির তাবিজের কিতাব লিখেছে ওর গলায় কেউ তাবিজ তাহলে ওর কি রোগ হয় নাই তিনি ওটাকে কেটে ফেললেন কেটে বলছেন অমায়ুকিন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও তারা মুশ্রিক হয়ে যাচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও भरोसा क्यों जो कारो गलाटते गोलम आजाद कर स्वभाव कटे फिले বাড়িতে যান দেখেন মাইল গলা তাবিজ আছে বুঝিয়ে শুধু ওর গলায় তাবিজ আমি আশিক আর নাসির ভাই গিয়ে ধরেছে ওনারা বলতেছে এটা কি কি আঙুলনাম যে লোকটা বিছনা পেশাব করে জন্য ওই ছেলে হেঁচে বলছে না আমি কি বিছনা পেশাব করি নাকি চব্বিশ পঁচিশ বছর বয়সে ও কি পেশাব করে মানে ব্যাক আপ করেন না বিয় হচ্ছে না কেন এটা অন্য কারণে লাগাইছি তাহলে স্বপ্ন দোষ হয় না স্বপ্ন দোষা হবে স্বপ্ন দোষ হয় না কি আপনি কাউকে ভালোবাসেন ভালোবাসার তাবিজ হ্যাঁ এই যখন যে বলছে না এটা ভালোবাসাও না এটা অন্য কিছু নাচির ভাই আসিক মিলে বুঝালো দুই তিন মিনিটের ভিতরে খুলে টুলে সব দিয়ে তাতে ওটা আপনার সব গেল গেল গেল গেল দিন মানুষের কাছে ইসলাম প্রচার করা যাবে না মানুষ মানবে না বুঝিয়ে সুঝিয়ে করে হবে আবার বল প্রয়োগ করবেন কার কাছে আপনার সন্তানের কাছে আপনার সন্তান আপনার আদর্শের বাইরে যেতে পারে নাকি হয় নাকি আমি ওকে আল্লাহ দিনের জন্য বলবো ছোটবেলা থেকে যেখানে বল প্রয়োগ করা যায় করতে হবে কিন্তু মানুষকে চাপা করে কোনো কিছু করা যায় না মানুষকে বুঝিয়ে সুঝিয়ে করতে আল্লাহ তালা আমাদেরকে ইমানের পূর্ণতা দান করেন আল্লাহ আমাদের এলমে বরকত দান করেন আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন मृत्यु बरण कर तौफिक दान कर दिन के, के मेने मृत्यु बरण करते ही तौफिक दान करें सकल प्रकार शिलीप मुक्त जीवन जापन कर तौफिक दान करें ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে পারে আছেন আইসিউতে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন আলামিন মসজিদের মোতাবালি তিনিও অসুস্থ আমাদের আরো কিছু ভাই বোনরা রয়েছে তারাও অসুস্থ দোয়া চেয়েছেন অনেকের মনে বেশ সমস্যা হচ্ছে মনে ব্যথা আছে म भाई आल्लापूर्ण भाव पालन कर तौफिक दान करो ताकि इसलमामारौफिक दान करो प्रकृत इसलम पक्षे कौफिक दान करो आल्लाह ताल्लम दायी हिसाब से कबुल कर সে যেন তার সম্প্রদায়ের মাঝে ইসলামের আলো ছড়াতে পারে আল্লাহ তুমি তাকে সেই তৌফিক দান করো আল্লাহ